আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন এর দ্বারা আমল করা এবং নিজের সমাজের উন্নয়ন প্রতিষ্ঠা করা সেই সঙ্গে নিজেদের এবং মুসলমানদের মান উন্নত করার আল্লাহর কাছে এই কামনা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ মা আমিন এই অর্থনীতির ব্যাপারে আলোচনা করছিলাম যে ইসলামে ভিক্ষাবৃত্তি গ্রহণ করা যায়জ না ভিক্ষা করা যায়জ না আর সেই ব্যাপারেই আলোচনা প্রসঙ্গে আমরা এক পর্ব আলোচনা করে ফেলেছি এবারে তার দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব করবো রসুল্লাহ সাল্লা আমাদেরকে এ বিষয়ে কি শিক্ষা দেন রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে বলেন আল্লাহ যে ব্যক্তি আমাকে এই জামিন দেবে যে বা এই জন্য জামিন হবে বা জামানত দেবে যে সে মানুষের কাছে কিচ্ছু চাইবে না আমি তার জন্য জান্নাতের জামানত দেবো যে ব্যক্তি গ্যারান্টি ও নিশ্চয়তা দেবে যে সে মানুষের কাছে কিচ্ছু চাইবে না আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি পাচ্ছেন যে না চাওয়াটা কত ভালো হাকিব হলেন্লাহানি আমি একবার আল্লাহ রসুল চাইলাম তিনি আমাকে দিলেন সুম্মা আলু ফা আতানি অতঃঃ আবার চাইলাম তিনি আমাকে দিলেন সোম্মা কাল আলী তারপর তিনি আমাকে বললেন ইয়া হচ্ছে সবুজ শ্যামল এবং মিষ্টি তার মানে এই মালের প্রতি মানুষের লোভ থাকে মাল সর্বদা যেমন তৃণভোজী পশু সবুজ ঘাস দেখলে সবুজ ফসল দেখলে তার মন ছুটে যায় তেমনি মানুষ এই রকম মাল দেখলে সেদিকে তার মন ছুটে যায় এবং কখনো যে কোনো প্রকারে সেই মাল নিজের হস্তগত করতে প্রয়াস চালায় এবং বড় চেষ্টা করে ফামান আখাজাহু নাফসিন। যে ব্যক্তি তার উদার মনে গ্রহণ করবে বরে কাল তার জন্য তাকে তাতে বরকত দেওয়া হবে ওয়ামান আখা জাহু বে নাফসিন আর যে মনের লোভ রেখে গ্রহণ করবে এক হচ্ছে কি আপনার উদ্দেশ্য নয় চাওয়া কিন্তু আপনাকে দেওয়া হলো আপনি নিলেন আর এক হচ্ছে কি যে আপনার মনে লোভ আছে তাহলে সে যদি সেই ব্যক্তির মতো হবে যে খাবে অথচ পরিতৃপ্ত হবে না খাবে কিন্তু পরিতৃপ্ত হবে না তার খিদে মিটবে না খাই মিনালিয়া দিস সুফলা কার হাত নিচের হাত থেকে বেশি উত্তম উপরকার হাত কে যে দেয় আর নিচের হাত কার যে নেয়াবিল হক হে আল্লাহ রসুল সেই সত্তার কসম যিনি আপনাকে হকের সাথে প্রেরণ করেছেন আপনার পরে আমি আর কারো কাছ থেকে কিছু গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত না আমি ছেড়ে যাচ্ছি পরে আবু বাকর সিদ্দিক আল্লাহ হাকিম কে কিছু দিতে চাইতেন ফায়া আবা তিনি গ্রহণ করতে অস্বীকার করে দেখছেন কেমন কাজ লাগলো আল্লাহ রসুলের উপদেশ এবার তাকে তিনি অস্বীকার করলেন বললেন হে মুসলিম সকল আমি আল্লাহর ভাগ দেওয়া মাল মানুষের কাছে মানা তো অয তোমার চেষ্টা করলেও যে আমি ফায়ের মাল দিচ্ছি আল্লাহর ভাগ করা মাল দিচ্ছি তুমি গ্রহণ করো তবু হাকিম গ্রহণ করলেন না তারপরে রসুল সাল্লাহ আলিয়া যেহেতু এই ওসিয়ত ছিল সেই ওসিহতের কারণে তিনি মাল গ্রহণ করলেন না হাত্তা তুফিয়া বোখারি মুসলিম হাদিস শেষ পর্যন্ত তার ইন্তেকাল হয়ে যায় তবুও ওই মাল তিনি আর গ্রহণ করেননি কিসের মাল ফায়ের মাল এইসব মাল যে মাল তিনি একবার চেয়েছেন নবীর কাছে আল্লাহনবী তাকে উপদেশ দিয়েছেন যে মাল খবরদার চাইবে না গ্রহণ করো না তো মরণ পর্যন্ত দুই দুই খলিফার কাছে আর গ্রহণ করেননি এই হলো আনুগত্য আর আমাদের শিক্ষা কি যে আমরা ভিক্ষা করব না মানুষের কাছে চাইবো না ভিক্ষা বহু রকমের আছে সামান্য যারা ঝুলি নিয়ে দরজায় দরজায় যায় তারাও ভিখারী আর ভদ্র ভিখারী যারা মোটা টাকা নেয় তারাও ভিক্ষা করে কিন্তু ভিক্ষা আমরা করব না এটাই হচ্ছে শিক্ষা তিনি বলেন তাহম আস আলু হুফিহা আমি কোন অর্থদণ্ডে পড়েছিলাম যে আমার দায়িত্বে ছিল যে সেই অর্থ আমি শোধ করব পারছিলাম না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এলাম এ ব্যাপারে চাইতে চেয়ে নিতে যে আল্লাহ রসুল আমাকে সহযোগিতা করবেন সাদাকা ফানা বিহা তুমি অপেক্ষা করো যতক্ষণ না আমাদের কাছে সাদকা এসেছে সাদকা আমি সেই সাদকা থেকে তোমাকে দেবো আমি তো আর মালদার নই আমার সাদকা আছে আমি সাদকা বিতরণ করি কারো কাছে চাইবে চেয়ে খাবে তিন ব্যক্তি ছাড়া আর কারোর জন্য বৈধ না সোম্মা ইউমশেখ এমন ব্যক্তি যে ব্যক্তি কোনো অর্থদণ্ডে পড়েছে আর তাকে তা পরিশোধ করতে হবে যতটুকু মাল নিলে পরিশোধ করা যায় ততটুকু তার নেওয়া বৈধ হবে সোম্মা ইউমশেখ তারপরে আর নেবে না অর্থদণ্ডে পড়েছে জরিমানাতে পড়েছে যেমন উদাহরণস্বরূপ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টে একটা লো কোম্পানি মেরে ফেলেছেন অনিচ্ছাকৃত তার দণ্ড কত আমাদের দেশের আইনে জানি না কিন্তু সৌদি আরবের আইনে আছে তিন লক্ষ রিয়াল লাগবে যদি অনিচ্ছাকৃত গাড়ি অ্যাক্সিডেন্ট করে আপনি কোনো মানুষকে মেরে ফেলেছেন তো তার অর্থদণ্ড কত দিয়াত বলে একে তিন লাখ রিয়াল পারবেন দিতে না পারলে আপনি জেলে পৌঁছান যতক্ষণ না মাফ করেছে এই ক্ষেত্রে দেওয়া যার জন্য চাওয়া অবৈধ তখন তার ওয়ারিসরা চেয়ে চেয়ে আল্লাহ আকবর দেখেছি কত লোক চায় মসজিদে আসে অবস্থা থেকে সার্টিফিকেট দেওয়া হয় এমনি চাওয়া সৌদি আরবে কঠিন সার্টিফিকেট লিখে দেওয়া হয় কোর্ট থেকে বলা হয় যে হ্যাঁ অমক অর্থদণ্ডে পড়েছে তাকে এই দিয়াত দিতে হবে দিয়াত পরিশোধ করতে হবে অতএব মোহসিনরা বা দানশীল ব্যক্তিরা এ ব্যাপারে যেন সহযোগিতা করে লেখা থাকে কোর্ট থেকে তারা আবার ওই মসজিদে মসজিদে কিংবা কোনো বড়ো ব্যক্তির কাছে দরখাস্ত দিয়ে সেই দরখাস্ত সহ পেশ করে সেই অর্থ জমা করে তবে সেই ব্যক্তি ছাড়া পায় যে অ্যাক্সিডেন্ট করে লোক মেরে দিয়েছে অর্থদণ্ড এমনি ঋণ যদি কেউ কোনো ঋণগ্রস্ত হয়ে গেছে তারপরে আর পরিশোধ করতে পারছে না তখন তার জন্য ঋণ পরিশোধ করা পর্যন্ত যে অর্থ লাগে সেই অর্থ ওখান থেকে কারো কাছ থেকে চেয়ে ভিক্ষা করে সেই অর্থ পরিশোধ করতে পারে তারপরে আর তার জন্য চাওয়া বৈধ নয় এমনি যদি কেউ মেয়ের বিয়ে দিয়েছে পণ বলে সেও ভিক্ষা করতে পারে তাই না সেও ভিক্ষা করতে পারে যে আমার মেয়ের পন দিতে হবে ভিক্ষা করতে পারে না পারে না পন দেওয়া হারাম এর জন্য ভিক্ষা করাও হারাম কিন্তু ব্যাপার হচ্ছে যে যদি হয়ে গেছে বিয়ে হয়ে গেছে দেবো বলে এখন না দিলে পরে মেয়ে সুখ নেই আর পোন হচ্ছে বলেছিলাম না সোনাকাঠি রুপার কাঠি ঠেকালেই বাস রাজকন্যা হয়ে যাবে এখন পন যদি দিতে না পারেন আপনার মেয়ে সুখ হচ্ছে না সাইকেল দেওয়ার কথা ছিল জামাই মেয়েকে নিয়ে যায় না যতক্ষণ না সাইকেল দিয়েছেন এখন ওই বেচারির রোজ আনে রোজ খায় রিক্সা চালায় কিংবা কুলি মুটে ইত্যাদি রোজ রোজ খায় লেবার মানুষের খেতে কাজ করে যা পায় তাই খায় দিন আনে দিন খায় আর এ ওয়াদা দিয়েছিল জামাইকে সাইকেল দেবে দিতে পারছে না জামাই সেরকম যে তোমার মেয়েকে নিয়ে যাব না যতক্ষণ না সাইকেল দাও কি করবে বেচারি এর জন্য চাওয়া যায়জ না জায়েজ বলুন আপনারাই বলুন চাওয়া তা কি করবে সে তার মেয়ে বাড়ি যাবে না এখন বাধ্য সে তাকে বাধ্য করা হচ্ছে চাইতে যে গোনা হবে ওই যে বাবা জামায়ের তাই না ওই যে লোভী জামাই যে জামাইয়ের সাইকেল চাপার ক্ষমতা নাই শ্বশুরের সাইকেল চাপবে শ্বশুরের সাইকেল চাপবে শুরের সাইকেল চাপবে শুরে সাইকেল চাপে টিভি দেখছে দেওয়া সব কি পাচ্ছেন হালাল না ইসলামে হালাল না এই জন্য ওই পণ প্রথার জন্য বহু মানুষ ভিক্ষা করে বহু জায়গাতে আপনি শুনবেন কন্যা দায়গ্রস্ত হয়েছি বাবারা সহযোগিতা করো কন্যা দায়গ্রস্ত আল্লাহ এই সমাজকে আপনি কি বলবেন যে সমাজে না শিক্ষা আছে আর যে সমাজে এতটুকু সহযোগিতা নেই যেখানে বিনা ভিক্ষায় পাওয়া যাবে সেরকম সিস্টেমই নাই, যদি বাইতুল মালের সিস্টেম থাকতো ইসলামে যেটা আছে প্রত্যেক গ্রামে প্রত্যেক জামাতে যদি ইসলামী সরকার নেই কি করব যেখানে ইসলামী সরকার নেই সেখানে নিজেরা করতে হবে সেখানে যদি আমরা সিস্টেম করে রাখি তাহলে আমার গ্রামের বা আমার জামাতের একজন গরিব মানুষের এই হাল চলছে আমরা জানি না একজন মেয়ে ঘরে বসে আছে কেন না এই ব্যাপার সেখানে সাহায্য সহযোগিতা পরস্পর কোনো ব্যবস্থা নেই সেই সমাজে আপনি কি মঙ্গল আশা করতে পারেন আল্লাহ আমাদের কাছে আমি মোহাম্মদ বাদুদ্দু জাহি আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সুন্নাতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন সোনা আজ রাত্রে বাংলায় ইসলাম থেকে অনেক সমস্যা বাংলায় প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম যে রসুল্লাহ বললেন কারো জন্য ভিক্ষা করা নয় তিন ব্যক্তি ছাড়া প্রথম ব্যক্তির কথা বললাম যে এমন ব্যক্তি যে দুর্যোগগ্রস্ত হয়েছে দুর্যোগগ্রস্ত মানে তার ফসল হয় বন্যায় না হয় ঝড়ে না হয় ওই না হয় ভূমিকম্পে নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এখন সে তার কি করে চলে তখন তার জন্য হালাল হয় সে যে চেয়ে খাবে সে ভিক্ষা করবে সে জাকাতের পয়সা নেবে কারণ তার কোনো উপায় নেই নিরুপায় অবস্থায় নিশ্চয় সে যদি স্বচ্ছল অবস্থার মানুষ হয় সে কোনোদিন চাইবে না মানুষের কাছে হাত পাতবে পেটে খিদা থাকতেও মুখ ফুটে সে বলতে পারবে না এমন মানুষ সব যুগ আছে এমন তারা হাত না দেখে মনে হবে যে আগ্নিয়া বড় লোক এদের পয়সার দরকার নেই কিন্তু আসলে তারা কি তারা হচ্ছে হাফা। তাদেরকে তাদের লক্ষণ দেখে চিনতে পারবে যাদের মানুষের কাছে তারা নাচোর বান্দা হয়ে চায় না নাচোর বান্দা হয়ে যারা চায় তারাই হচ্ছে আসল ভিক্ষুক ভিকারী তাদের পেশা তাদের অভ্যাস কিন্তু এই শ্রেণীর মানুষরা যারা হঠাৎ করে যাদের চুলো জ্বলে না যাদের হঠাৎ করে এমন বিপদ হয়েছে যে পেটে খাবার জোটে না পেটে খিদে রেখে মুখ ফুটে বলতে পারে না যে আমার খাবার নেই ঘরে তাদেরকে দেখার লোক কে হে মুসলমানরা তোমরা দেখো এই শ্রেণীর মানুষদেরকে দাও দেখে দেখে বেছে বেছে দাও কিভাবে দেবে খোঁজ খবর নাও মুসলমান অত খবর নেই প্রতিবেশীর লোক খেতে পাচ্ছে কিনা প্রত্যেক প্রতিবেশী যদি প্রতিবেশীর খবর রাখে তাহলে কি প্রতিবেশীর অভাব থাকতে পারে কত আনন্দ হয় যদি আপনি আমার খোঁজ নেন যে হুজুর কেমন চলছে আমি হয়তো মুখ ফুটে বললাম না আপনি আমার ফ্যামিলির মাধ্যমে আপনার ফ্যামিলি পাঠিয়ে আপনি দেখতে পারেন আমার চুলো গরম না ঠান্ডা আপনি বিভিন্নভাবে দেখতে পারেন আপনি বলবেন না আমার কাছে না চাইলে আমি তবু কি করে আ চাওয়ার অপেক্ষা চাওয়ার অপেক্ষা করে বহু মানুষ খিদের জ্বালায় রাত কাটায় অথচ আপনি বুঝতে পারেন না কেমন মুসলমান আপনি সে মোমেন নয় যে পেট পূর্ণ খায় অথচ প্রতিবেশী উপবাসে থাকে আমাদের কর্তব্য আমরা দেখব হাতবা কেওয়াম্মিনা আইসিন আও সিদা আাম্মিন আইসিন যতক্ষণ না সে নিজের জীবনের সুস্থ অবস্থায় ফিরে এসেছে যে অবস্থায় স্বাভাবিক অবস্থায় ফিরে এলে পরে তখন তার জন্য আবার চাওয়া হারাম হয়ে যাবে নম্বর 3 ওয়ারাজুলুন আসাবাতহু ফাকা হাত্তা ইয়াকুমা সালাসাতুম মিন জাবিল হিজা মিন কাউমিহি লাকাদ আসাবাত তুলানান ফাকা ফাহাল্লাত লাহুল মাসআলা এমন এক ব্যক্তি যাকে দারিদ্র্য হামলা করেছে আক্রমণ করেছে তার মানে তার কাছে দারিদ্র্য এসেছে গরিব হয়ে গেছে শুধু বললেই হবে না দাবি করতে হবে না তার পরিবার থেকে বা তার বংশ থেকে কিংবা তার জাতি বা সম্প্রদায় থেকে তিনজন লোক এসে সাক্ষী দেবে সালা সাতু মিজাবিল হেজা জ্ঞানী লোক হ্যাঁ তিনজন জ্ঞানী লোক সাক্ষী দেবে যে হ্যাঁ অমুক লোক গরিব হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে তবে তার জন্য চাওয়া বইতে হবে আল্লাহ আকবার এমনি চাওয়া না গরিব হয়ে গেলাম বেরিয়ে পড়লাম না তা না তিনজন লোক সাক্ষী দেবে যে হ্যাঁ এই লোক গরিব যেমন বললাম আমাদের সৌদি আরবের নিয়ম আছে কোর্ট থেকে এইভাবে সাক্ষী নিয়ে তাকে লিখে দেওয়া হয় যে হ্যাঁ এই লোকের জন্য চাওয়া যারা দান আমরা জেনেছি যে এই লোক আসলে দরিদ্র তিনজন লোক সাক্ষী দেবে তবে আপনার জন্য চাওয়া বৈধ নচেত ভিক্ষা করা বৈধ নয় চাওয়া বৈধ নয় হাত পাতা বৈধ নয় হাত বা কেওয়া মামিন আইসিন যতক্ষণ না সে জীবনের স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে জীবন স্বাভাবিক হয়েছে সচ্ছল অবস্থায় ফিরে এসেছে আর কোনো অসুবিধা নেই দারিদ্র দূর হয়ে গেছে গরিবী দূর হয়ে গেছে তখন বাবা চাওয়া বন্ধ আপনি আর চাইতে পারেন না অনেকে পেশাগতভাবে চেয়ে আসছে অনেকে চেয়ে আসছে এমন লোক দেখা গেছে যে অর্থদণ্ডে পড়েছে যেমন মানুষক্ষণ হয়নি কিন্তু অপরপক্ষের গাড়ি অপরপক্ষের গাড়ি মনে করুন পাঁচ হাজার রিয়াল কি হয় তাকে জরিমানা লাগে গাড়ি নষ্ট করেছেন আপনার গাড়ি ছাড়তে তার গাড়ি লাগিয়ে দিয়েছেন তার গাড়ি নষ্ট হয়েছে আপনার গাড়ি আপনি সারবেন পরে তার গাড়িটাও আপনি সেরে দেবেন সাত হাজার আট হাজার রিয়াল সাধারণ মানুষদের জন্য খুব কঠিন সে জেলে থাকলো এবার ভাইরা সবাই তাকে একটা ট্রাফিক অফিস থেকে একটা কাগজ দেওয়া হয় যে হ্যাঁ এই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং এর জন্য এত জরিমানা করা হয়েছে সেই জরিমানা ওকে দিতে হবে সেই কাগজ নিয়ে লোকের কাছে কাছে যায় এবং ভিক্ষা করে যেহেতু নিজের দেওয়ার ক্ষমতা নেই ভিক্ষা করার পর সাত হাজার রিয়াল জরিমানা ছিল সাত রিয়াল উঠে গেছে তবুও সে ভিক্ষা বন্ধ করে না সে আবার পরিচিত লোকের কাছে সাত হাজারের ওপরে আট হাজার ন হাজার কামিয়ে যায় মানুষের ভিতরে লোভ কি তখন নিজের কাজ করে ফলে সে চাওয়াটাকে অভ্যেস বানিয়ে নেয় এইভাবে যারা ভিক্ষারী ভিক্ষুক সময়ে এক সময় এসেছিল এমন সময় যে তাকে ভিক্ষা করতে হতো ভিক্ষা করতে শুরু করলো যখন শুরু করলো ভিক্ষা করা প্রয়োজন এখন নেই কিন্তু অভ্যেস বর্জন করতে পারছে না অভ্যেসগতভাবে আপনারা শুনেছেন এই কদিন আগে আমরা শুনলাম যে একজন ভিক্ষুক ভিক্ষা করে শহরে ভিক্ষা করে নিজের ছেলেকে মোবাইলের দোকান করে দিয়েছে ভিক্ষা করে নিজের ছেলেকে মোবাইলের দোকান করে দিয়েছে আর একজন ছেলেকে কোথায় প্রতিষ্ঠিত করে দিয়েছে ভিক্ষা করে এখনও ভিক্ষা করে যাচ্ছে সে ভিক্ষা যায়জ তার জন্য তোমার বেটা মোবাইলের দোকান করে সেখান থেকে তো লাভ হবে তো ভিক্ষা ছাড়ো এবার কিন্তু না এই যে অভ্যাস মানুষ হচ্ছে অভ্যাসের দাস যখন অভ্যাস হয়ে যাবে তখন সেই অভ্যেসে চালিয়ে যাবে কারণ বিনা পুঁজির ব্যবসা আর এই ব্যবসাতে মজা সম্পূর্ণই লাভ এইভাবে কিন্তু আল্লাহ রসুল আসলাম বলছেন যাওয়া জায়েজ না। অতএব ভিক্ষার মাল হচ্ছে হারামের মাল এইভাবে ভিক্ষা করে খাওয়া যাবে না প্রিয় দর্শক আমাদের সময় শেষ হওয়ার কাছাকাছি যদি কোন প্রশ্ন থাকে তাহলে এর মাধ্যমে সময়টা কাটাবো ইনশাআল্লা আসসালামু আলাইকুম সালাম রহমতুল্লাহ যে বিষয়টি আমি জানতে চাইছি সেটা আজকের যে বিষয় সেই বিষয় থেকে একটু আলাদা সমাজের উন্নয়নের স্বার্থে সমাজপতিদের কি ধরনের দায়িত্ব হওয়া উচিত আর তারা যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় তবে ইসলামিক শরীয়তে কি হওয়া উচিত এই বিষয়ে যদি একটু আপনার দৃষ্টান্ত দেন তবে উপকৃত হবে সমাজে সমাজপতি যারা আছেন তারা যদি নিজেদের দায়িত্ব পালন না করেন অর্থনৈতিক ব্যাপারে গরিবদের ব্যাপারে সমাজের ব্যাপারে তাদের তো দায়িত্ব পালন করা উচিত কিন্তু যদি না করেন সে ক্ষেত্রে ইসলামের বিধান কি যদি ইসলামী প্রশাসন থাকে ইসলামী শাসন থাকলে সে প্রশাসন ব্যবস্থা নেবে তাদেরকে যে কাজ করা উচিত সে কাজে বাধ্য করবে যেমন জাকাত না দেয় সমাজপতি সে একদম ধনী মানুষ সে জাকাত দেয় না তাকে জাকাত দিতে বাধ্য করবে সমাজপতি তার বিশাল ধন আছে সেই ধন সে ঠিক মতো ঠিক জায়গাতে ব্যয় করে না সে হয়তো নিজের বিলাসিতায় ব্যয় করে ইসলাম তার ব্যবস্থা করবে ইসলামী শাসন থাকলে পরে তার সুষ্ঠু ব্যবস্থা করার জন্য সরকার তাকে চাপ দেবে এখন যদি ইসলামী সরকার না হয় তাহলে তাকে চাপ দেওয়ার কেউ নেই তার বিবেক ছাড়া বরং আলেমোলামাদের এখানে পর্যায়ে আসে সে আলেমোলামারা তাকে উপদেশ দেবে নসিহত করবে এবং তাকে বুঝাবে তার জন্য তার যে কর্তব্য আছে সমাজের মানুষদের জন্য যে করণীয় কর্তব্য আছে সে কাজ তাকে করতে উপদেশ দেবে এছাড়া সরকার ছাড়া তাকে চাপ দিতে কেউ পারছে না আলে মোলামারা উপদেশ দেবেন যদি তা সে মেনে নেয় তাহলে পরে সমাজের কাজ তারা করবে জাকাত ঠিকমতো আদায় করবে এবং তার যে অর্থ আছে সেই অর্থ ঠিকভাবে কাজে লাগাবে যেখানে যেমন উন্নয়নমূলক কাজ আছে সেই উন্নয়নমূলক কাজে লাগিয়ে সমাজের উন্নতির চেষ্টা করবে যাতে সমাজের কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না তোমার সহজ তারাও খাবে এবং মানুষ সবাই খাবে মানুষের যে হক আছে তার ভিতরে আড়াই টাকা অথচ তুমি সমাজপতি তুমি কোটিপতি তুমি ধনবান তোমার ধন আছে তোমার ধনের প্রত্যেক টাকার ভিতরে আড়াই টাকার হক আছে এদের সেই হক বের করতে হবে সরকার হলে চাপ দিয়ে আর যদি সরকার না থাকে তাহলে পরে পাবলিক আলে মোলামা তারা উপদেশ দিয়ে বলবেন যে আপনার এইটা আমাদেরকে তৌফিক দেন আসলাম আলাইকুম আসসালাম এখন কেবল ব্যবসা সম্পর্কে একটু কোশ্চিন যে এখন ভারতবর্ষে গান বাজনা সমেত যদি না দেওয়া যায় তাহলে ব্যবসা করা মুশকিল কিন্তু আমার যদি নিয়তটাই এই থাকে যে আমি ইসলামিক কোনো চ্যানেল প্রচার করব তাহলে কিন্তু ব্যবসা করা যাবে না কিংবা প্রচার করাও যাবে না এখন যদি আমি ইসলামিক চ্যানেলের সাথে যদি ওইগুলো জড়িত দিই জড়িত করে দি তাহলে কি সেটা বৈধ হবে আপনি কেবল ব্যবসা করছেন সেই কেবলে আপনি গান বাজনা চালাবেন না ফিল্ম চালাবেন না যাতে গান বাজনা আছে অবৈধ মহিলা আছে নগ্ন মহিলা আছে খারাপ যে সিন আছে ইত্যাদি ইত্যাদি আপনি যদি বৈধভাবে চালাতে না পারেন তাহলেও ব্যবসা ছেড়ে দেন আপনি অন্য ব্যবসা করুন আল্লাহ তালা ব্যবসার জন্যে আরও হালাল পথ অনেক রেখেছেন এখন যদি এটাই চালাতে হয় তাহলে এটা যাতে চালানো যায় হালাল ভাবে আপনি চেষ্টা করবেন ইসলামী চ্যানেল আনবেন ইসলামী সিডি আনবেন ইসলামিক ক্যাসেট আনবেন দিয়ে চালাবেন ইনশাল্লাহ আপনার চলবে আপনার মতো যারা হালাল চায় এবং হারাম দেখতে চায় না তারা আপনার কেবলে অংশগ্রহণ করে আপনার কেবল চলবে সমাজে যেমন খারাপ লোক আছে তেমন ভালো লোকও আছে আপনার ভালো লোক আপনি দেখেছেন যে ইসলামী ব্যাঙ্ক আছে চলে না চলে না ইসলামী ব্যাংক চলে না চলে না বরং সুদি ব্যাঙ্ক থেকে ইসলামী ব্যাংক ভালো চলে সুতরাং ইনশাআল্লাহ যদি আপনি ভাবে বলেন যে এটাই আমাকে চালাতে হবে তাহলে আপনার সেরকম সুযোগ ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেরকম হালাল জিনিস নিয়ে এসে আপনার চালাবেন ইনশাআল্লাহ ভালো লোকরা সেই জিনিস আপনার দেখবে এবং আপনার ব্যবসা বাণিজ্য হালাল হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সেই রকমই হালাল পথে চলতে পারি اللهم آمين وصلى الله محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته फिल्टार कर पानी विशुद्ध पवित्र कुरने अनेक बार वाक अर्थात तुम्हारा नामजा दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर बर्तमान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 এই দায়িত্ব পূরণ করুন এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ इमान के शुद्ध करा के करा के उच्छेद करके राजत्व दिल ज्ञान दिल्ली मनोनीत कराना जनता मेहनत मानक ममिन आल्लार दया अर्जन कर बोझार गुरुत्पूर्ण अनुष्ठान कुरान कह आठटे पुनः सम्प्रचार सकाल साढ़े छटे बीस टी बांगल्